আবু হুরাইরা রাজতালন হতে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলয় সাল্লাম বলেছেন তোমাদের কেউ যতক্ষণ তার সালাতের স্থানে থাকে তার অজু ভঙ্গ না হওয়া পর্যন্ত তার জন্য মালাকণ এ বলে দোয়া করেন যে হে আল্লাহ আপনি তাকে ক্ষমা করে দিন হে আল্লাহ আপনি তার উপর রহম করুন আর তোমাদের মাঝে যে ব্যক্তির সালাতি তাকে বাড়ি ফিরে যাওয়া হতে বিরত রাখে সে সালাতে রত আছে বলে পরিগণিত হবে